আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তামা আহামাত আকিদার বর্ণনা বাংলা ভাষায় যা ইমাম তহাবির আকিদা নামে খ্যাত সেই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে মনুব আশরা ইসাহ আমরা কেয়ামতের আলাম রাখি। তারপর আমাদের ইমাম বেশ কিছু কেয়ামত কেয়ামতের বড় আলামত কথা উল্লেখ করেছেন তো আমরা সেই ব্যাখ্যায় করছিলাম কেয়ামতের আলামতগুলোর মধ্যে আমরা দুইটি আলামত গত কয়েকটি ভাবে আলোচনা করেছি বড় আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে মাহাদ আলাহ সাল্লামের নাজিল হওয়া মাহাদি আলাহাম দুনিয়াতে আদ আবির্ভাব তারপরে দ্বিতীয়টি আমরা আলোচনা করেছিলাম যে ইসা আবির্ভাব তৃতীয়টি আলোচনা করেছিলাম যে ঈসা আলাহ সালাতামের নাজির হওয়া এবং সেটার আলোচনা সর্বশেষ পর্যায়ে আমরা বলেছিলাম ঈশা আলাহ সালাতামের সময়ে আল্লাহ তালা দুনিয়াতে অনেক বরকত দিবেন এবং সেই বরকত দিন পর্যন্ত সেই বরকতে মানুষ অবগান করতে থাকবে সে বরকতের কারণে এক একটি এমন ফল ফলাধি এমন বেশি হবে যে মানুষের জীবনযাত্রা আনন্দে ভরে যাবে মানুষ তখন এক একটি সাইজদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হবে এই জন্য যে মানুষ দুনিয়ার দুনিয়ার চাকচিক্য এবং ন্যায়ামতের মধ্যে বেশি ডুবে থাকবে এই জন্য দুনিয়ার দুনিয়ার ন্যায় মত ডুবে থাকার কারণে অনেক সময় আল্লাহ তালার এবার থেকে গাফিল হয়ে যাবে তখন এক একটি সাইজদা খায়ুর মিনের দিয়ে দুনিয়া মাফিয়া হাদেশে আসছে দুনিয়া এবং যা তাতে আছে তার থেকে উত্তম বলে বিবেচিত হবে তো ইমাম মাহ আলহ সালাত তিনি এবং ঈসা আলাহ সালাতাম দুজনে মিলে যুদ্ধ করবেন দাজজালের বিরুদ্ধে এবং দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাহ সালাতাম বা তাকে হত্যা করবেন ঈসা আলাহামকে দেখে সে ইয়ানমাউ কামা ইয়ানমা উল মিলমা পানিতে যেভাবে ইয়ান্ডিতে যেভাবে লবন দ্রীভূত হয়ে যায় সেভাবে সে দ্রীভূত হয়ে যাবে বলে হাদিসে আসছে পালাতে থাকবে পালাতে থাকলে তিনি ঈসা আল্লাহ সাল্লাম বলবেন যে তোমাকে আমি আমার তোমাকে আমি হত্যা করবোই তুমি যেখানে পালাতে চেষ্টা করো না কেন তারপর পালাবে পালাতে চাইলে সেখানে ঈসা আলাহস্লামের তার অস্ত্র তার দার্জালের গায়ে বিদ্ধ হবে এবং সে সে সেখানে মারা পড়বে ইসা আল্লাহাতাম তারপর দুনিয়াতে থাকবেন ইনসাফকারী পরিচালিত করবেন এবং সেখানে থাকবে না এরপরে তিনি দুনিয়াতে কত বছর থাকবেন এ নিয়ে দুটি মত আছে একটি মত হচ্ছে যে দুনিয়াতে তিনি এরপরে সাত বছর থাকবেন আর একটি মত হচ্ছে চল্লিশ বছর থাকবেন আসলে মূলত এখানে দুনিয়াতে সাত বছর হচ্ছে বিশুদ্ধ মঞ্চে এরপর তিনি সাত বছর অর্থাৎ দুনিয়াতে আসার পরে সাত বছর তিনি রাজত্ব করবেন তিনি সাত বছর তিনি ইসলাম অনুসারে রাখবেন এবং সেই শেষ চালাবেন তো যে সমস্ত দিতে হয় যে তিনি এর আগে দুনিয়াতে তেত্রিশ বছর জীবনযাপন করে গেছেন আবার যখন আসবেন তিনি সাত বছর জীবনযাপন করবেন তখন মোটে মিলে চল্লিশ বছর হবে সে চল্লিশ বছর তিনি দুনিয়াতে অবস্থান করবেন এটাই হচ্ছে আগের এবং পরে দুটো মিলিয়ে তিনি বছর দু অবস্থান করে তারপর তিনি মারা যাবেন কোন কোন বর্ণাকারী বলেছেন যে মৃত্যুর পরে তাকে দাফন করা হবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর কবরের পাশে যেখানে জায়গা খালি আছে সেখানে দাফন করা হবে এর উপর কোন শক্তিশালী কোন দলিল নেই মূলত এটা ঠিক নয় এই জন্য যে তখনকার করার কারণে তার মৃত্যু সেখানে হয় স্বাভাবিক এ ব্যাপারে রসুল্লাহ থেকে কোনো নস আসেনি বা সহি সালফে সালাইন থেকে সেরকম কোন পাই না এই একজন বর্ণনা ইবন মহদুদ কি বলেছেন সেটা বর্ণনা করে আমরা আবুদাবাদের সে বর্ণনা অনুসারে বলতে পারি না যে ইসা আলাহামকে সে এই দাফন করা হবে এমন কোনো প্রমাণ নেই সেই আমরা বলব যে ঈসা সালাম কোথায় দাফন হবেন সেটা আমরা জানি না সেটা আল্লাহর হচ্ছে যে তখন তিনি আসবেন তখন তিনি কোথায় মারা যাবেন কোথায় দাফন হবেন সেটা আল্লাহ ভালো জানেন সেই অবস্থা হবে সেই অবস্থায় তাকে দাফন করা হবে যেখানে আর সাধারণত নবীরা যেখানে মারা যান সেখানে তাদেরকে দাফন করা হয় যেহেতু তিনি বাইতুল মাদেশ কেন্দ্রিক থাকবেন এবং সেখানে কেন্দ্রিক সারা বিশ্ব পরিচালিত হব তখন সেই জন্য আমরা ইমান আনি যে তিনি সেখানেই মারা যেতে পারেন মারা যেতে পারেন এবং সেখানে তাকে দাফন করা হতে পারে কারণ তাকে আবার কোন নবীকে অন্য কোন জায়গায় টেনে নেওয়ার কোন সুযোগ নেই সেই জন্য তাকে সেখানে দফন করা হবে এটা এই বিশুদ্ধ মত ইসা আলাহ সালাতামের মৃত্যুর আগে বেশ কিছু ঘটনা ঘটবে সেগুলি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি সেগুলি কেয়ামতের কিছু আলামত তার জীবদ্দশায় ঘটে যাবে তার মধ্যে বড় একটি আলামত ঘটে যাবে কেয়ামতে তার জীবদ্দশায় কেয়ামতের একটি বড় আলামত ঘটে যাবে সেটা হচ্ছে ইয়াজুজ মাহাজুজের আগমন ইয়াজুজ মাহাজুজের আগমন তার জীবদ্দশায় ঘটবে তিনি যখন তার রাজত্বের শেষ সমানীমায় চলে আসবেন অর্থাৎ সাত বছরের মধ্যেই বড় ধরনের একটি ঘটনা ঘটবে তা হচ্ছে ইয়াজুজ মাহাজুজ নাম এক দুই শ্রেণীর মানুষ তারা আগমন করবে তারা আগমন করে সারা দুনিয়াতে ফেতনা ফাসাদ দিয়ে ভোটপুর করে দিবেন এই দুইজনের মধ্যে নামটির ইয়াজুজ মাহাজ দুই রকম হল কেন এর অর্থ কিছু এবং এর বিষয়বিত্তি কিছু আলোচনা আমরা করতে চাই প্রথমে ইয়াজুজ আজি যান যেমন কোন জলে উঠে তখন বলা আজ নার অথবা উজাজ থেকে উজার্থে হল লবণ বেশি লবণাক্ত পানি সেটাকে বল উজাজ আল্লাহ তালা কোরআনকারী বলেছেন বাহার উজাজ উজার্থ হলো পানি যে পানি পানি যে পানি অত্যন্ত লবণাক্ত সেই এরা দুই ধরনের অর্থ হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে আগুন যেভাবে আগুনের মতো করে তারা ছড়িয়ে পড়বে আর উজাহতো তাদের লবণাক্ত যেমন মানুষের সহ্য করতে পারে না এরকম তারা সহ্য ক্ষমতার বাইরে মানুষের ঘর দিয়ে পার হবে এই জন্য তাদের নাম হয়ে গেছে ইয়াজুজ ও মাজুজ। এই দুইটা অর্থ এইরকম হতে পারে কেউ কেউ বলছে না এরকম না ইয়াজুজ শব্দটি মাজা থেকে ইহাজুজ মাহাজুজ মাহাজুজ তো মাহা থেকে মাজা অর্থ হলে তারা বা অর্থাৎ তার দুনিয়াকে ফেতনা ফরসাদে ফ্রসাদ ভর্তি করে দেবে এই তাদের নাম হচ্ছে ইহাজুজ মাহাজুজ সে নাম যেটাই হোক তাদের কাজ হবে অত্যন্ত মারাত্মক তারা ইয়াজুজ মাহুজ তারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে আসলে কারা এই বিষয়টি আমাদের জানা থাকা দরকার অনেকেই বর্তমান সভ্যতায় যারা বেরিয়ে পড়েছে ইউরোপিয়ানদেরকে ইয়াজ মাহজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা আসলেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু দবাবের থাকা দরকার আলামত কেয়ামত আলামতের মধ্যে কেউ কেউ কেয়ামত আলামতের কোনো ঘটনা দেখলেই দুনিয়ার কোন ঘটনা ঘটে দেখলে কি আমার আলামত মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং এই ঘটনা কি আমাদের এটা বলতে করে না এটা ঠিক নয় বর্তমানে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতি ইসলাম ধ্বংস করে দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই তাই বলে এটাই যে ইয়াজুজ মাহাজুজ এটা ঠিক না কারণ ইয়াজ মাহাজুদের ব্যাপারে হাদিসে যা বলা হচ্ছে তা বুঝা যাচ্ছে যে মানুষ হিসেবে থাকবে এবং মানুষ হিসাবে তারা আগমন করবে মানুষ হিসেবে তারা মারাও যাবে এ বিষয়টি স্পষ্ট এবং তাদের তারা যে বন্দী অবস্থায় আছে এ কথাও সেই জন্য আমরা সুনির্দিষ্ট আবার যখন ইবনে কাসের যুগে দেখা গেছে কেউ যখন তাঁতারিদের আক্রমণ করলো সবাই কেউ কেউ তাঁতারিদেরকে বলে ফেললো এগুলি ঠিক নয় ইয়াজ এক শ্রেণীর মানব মানুষ মানুষের মানুষের লোক মানুষের মানুষের বংশধর তারা আদম আলাাল্লাম এবং হাওয়ার বংশধর তারা আসবে তারা এসে সারা দুনিয়াতে ফেতনা ফসাদ দিয়ে ভর্তি করে দিবে। এই এরা ইয়ুজ মাহাজ তারা মাহাজুদ তারা আদম আলাই সালাতুয়া এবং হাওয়া আলহম আসাল্লাম এই দুইজনের বংশধর এরা মানুষের মধ্যে থেকে হবে তাদের বিভিন্ন চেহারাগত পরিবর্তন থাকবে তাদের হয়তো ক্ষো কান বড় থাকবে বিভিন্নভাবে বিভিন্ন বর্ণায় আসেছে সেটা ঠিক কিন্তু এর অর্থ এই নয় যে তারা মানুষ শ্রেণীর বাইরে কেউ হবে বরং মানব শ্রেণীর ভিতরে তারা থাকবেন এটাই বিশুদ্ধ মত আমাদের দ্বারা আলমের সব কথাই গ্রহণযোগ্য নয় আসল বিশুদ্ধ মত হচ্ছে যে ইয়াজুল মাজুজ অবশ্যই আদম আলাহামের সন্তান অন্তর্ভুক্ত এবং আদম আল্লাহ সন্তানদের মধ্যে নুহের সন্তানদের মধ্যে যে যারা অবশিষ্ট ছিল ইয়াফিস ইয়াফেস আবুত্তুক তাকে বলা হয় এই ইয়াফেস আবুতুরক তার সন্তানদের মধ্যে থেকে ইয়াজুজ মাজবের হবে ইয়াজ মাজবের হবে তার সন্তান তাদের গৌরবর্ণ হবে এবং তারা সাদা চামড়ার অধিকারী হবে যাদেরকে কাবরীল আসফর বলা হয়েছে হাদিসে অর্থাৎ হলুদ রঙের যেই রংটা যে রংটা পোড়া রং বা এই রঙটার অন্তর্ভুক্ত হবে তারা যে রঙটা গ্রহণযোগ্য কোনো রঙ নয় এই রঙের বিশিষ্ট লোক হবে ইয়াফেসের বংশধর থেকে তারা হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ইয়াজ আদম সন্তান থেকে হবে তার বর্ণনা হচ্ছে আবু সৈকিয় করেন আবু ইমাম বোক রহমতুল বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলে আদম হকুল্লা রব আমি সদা হাজির এবং বারবার হাজির আপনার দরবার ওল খাই কল্যাণ সব আপনার হাতেই আখরিজ নার আদম আলাহিসামকে আল্লাহ তালা বলবেন যে তুমি জাহান নামের লোক যারা তাদেরকে বের করে নিয়ে আসো বাহার কারা আমি তো চিনি না কাদেরকে বের করে হবে কওয়ালা তখন আদম আল্লাহ তালা বলবেন মিনকুল্লা আলফিন তিস্র প্রত্যেক হাজার থেকে নয়শো জন তাদেরকে তুমি বের করে নিয়ে আসো আইন দিয়ে তখন সব ছোট মানুষ বৃদ্ধ হয়ে যাবে যে কঠিন বিপদের সময় ওই অত তারা আর যাদের পেটের ভিতরে বাচ্চা ছিল তারা পেটের বাচ্চা ফেলে দিবে ভয় ভীত হয়েছে হয়তো জাহার নামি হয়ে যাবে ও তারা নাসা সুখারা ওমা হম্বি সুখারা মানুষ পাগলের মতো আসলে তারা পাগল না ওলা কিনা আল্লাহ শাস্তি কঠোর হিসেবে দেখা দিবে তখন কলু আয়ুনা কিলাম বললেন্লা আমরা সে লোকটি কে যে লোকটি বাঁচবে আর নিরানব্বই জন যাদেরকে জাহান নামে দেওয়া হবে নয়শ নিরানব্বই জন তার মধ্যে নয়শো নিরানব্বই নামে গেলে আমাদের একটি লোক বাকি থাকবে সে লোকটি কে হতে পারে তখন রাসল্লা সাল্লাহাম বলেন আবসিরু সুসংবাদ প্রাপ্ত হো সুসংবাদ নাও তোমরা তোমাদের থেকে একজন হবে অমিন আর ইয়াজুজ থেকে হাজার হবে অর্থাৎ ইয়াউজ মাহাজ থেকে নয়শো নিরানব্বই হবে, এটাই হচ্ছে মাঠে এর অর্থ হচ্ছে এই জনগোষ্ঠীর সংখ্যা এত অধিক হবে যে এটা আমরা এখন কল্পনা করতে পারছি না বর্তমান সময় এটা কখনো ইউরোপিয়ানদের ধরা যায়নি ইউরোপের সংখ্যা আমাদের অনেক কম এবং তারা এই ক্ষমতার অধিকার যে ক্ষমতার কথা যারা এইগুলিকে অব্যাখ্যা করে তাদের জন্য এটা একটা বিরাট প্রমাণ যে এইগুলি এখনো বের হয় না এটাই বিশুদ্ধ কথা কারণ বিভিন্ন বর্ণায় আসে তাদের বের হলে তখন কি অবস্থা হবে সেটা বলা হয়েছে এবং তাদের তারা যে বন্দী আছে সেটাও বিভিন্ন বর্ণায় এসেছে আবদুল্লাহ আমি আসাদ আল্লাহন থেকে মনির রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি আদম যদি তাদেরকে মানুষের কাছে পাঠানো হতো তাদের মানুষের জীবনযাত্রা সব তারা নষ্ট করে দিতা মিনজুরতে আলফান তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে তার সন্তান হাজার সন্তান রেখে যায় এর অর্থ তারা মরেও দেরিতে सन्तान त मध्य अनेक हम ता आटका पड़े आरोप से तेज संख्या अनेक बे एक मारा जावा आगे हजार सन्नान सन्दी रेखे ता कत बसिव तरह हाँ बोलते पर योप अमेरिका सारा दिन चो बे कहोटेट देा जाए अल्लाह ताल साथ क्यों कथागुली अल्लाह तला आलि गायब क्या तेज़ा आटकी रेखे यूरोप एमेरिका जो जानते ही पा तो आलिम गायेब हो जा कट क्षमता दिए ततटाते जमीन भीतरे एम जगह रेखे दिए जैसा दुनिया दखल गोषी आज संख्य कत अल्पित तरफ सबकि सब खे सबार्त पानी भेजे सब पानी तान फिले तक मानुष और अवशिष्ट जरा तक शेष मानुष जा तक मेरे तरह जैगा दखल कर सामने आगुक हम हादीर अर्थ तेज़न दुर्विस्ह তুলবে যে যদি কোন এরা এরা যদি কোন দুনিয়াতে এসে যায় এই জন্য হাদিসে তাদের কিছু কি রকম হবে যে সম্পর্কে যা বলেছেন তা হচ্ছে যে তারা আমাদের আমাদের বর্তমান সময় যারা তুর্কি বিশেষ করে মোগল যারা মোগলদের মতো অবস্থা তাদের অবস্থা হবে মোগলদের মতো হবে তাদের সোকাল আরন চোখ থাকবে ছোট জল অনু নাক থাকবে চেপটা সহবাস সরোর তাদের লম্বা আর উজু চেহারা বড় কারণ উজু হবে না জানার মতো আসছে তাদের চেহারা যেন ঢাল হবে পিটানো ঢাল পেটানো ঢাল হবে ঢালের মতো অর্থাৎ চেহারা যেন একদম কোন লম্বা নয় একটা ঢালের মতো এরকম চেপটা হবে রসুল্লা সাল্লাম তিনি তার হাত তার আঙ্গুল বাধা ছিল একজন একটা বিচ্ছু তাকে আঘাত করার কারণে আঙ্গুল বাধা ছিল এমন তিনি খোদ দাঁড়িয়েছেন তিনি বললেন ইন্ম তোমরা বলছো যে কোনো সোহ বা তাদের এই অবস্থান হবে এরকম যে তাদের চেহারা তাদের চুলের অবস্থা থাকবে চুল হবে চুলগুলো উঁচু চুল বিশিষ্ট হবে চার দিক থেকে তারা এসে এছাড়া তাদের যে সমস্ত বন্যা আসছে তাদের লম্বা হবে সারা আরুজ গাছের মতো তাদের হবে সে এক একজন লম্বা এবং কেউ কেউ কোনো বন্যা আসছে তারা চার হাত থেকে চার হাত আমরা সাধারণত সাড়ে হাত চার হাত লম্বা হবে তাদের চার লম্বা হবে আর কোনো কোন আসছে তারা কান বড় হবে তাদের এমনকি কান বিষিয়ে তারা শুইতে থাকবে এক কান বিষিয়ে শুয়ে আর কান তারা লম্বা করবে এরকম বর্ণাগুলো আমরা বিশ্বাস করবো না আমরা বিশ্বাস করিগুলো মানুষের মানব সন্তান এবং মানব সন্তানের কিছু গুণাগুণ তাদের থাকবে এর মধ্যে হাদিস নুয়ানিবানুয়াসিবিনে এসছে যে আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামকে ওয়ারি করবেন যে হে ইসা তুমি এদেরকে নিয়ে যাও আমার বন্দা দিয়ে আল্লাহদানুল লাই উদান উলি আহাদিম বি আলিহিম যে কোন কারো লাইদান কেউ তার তাদের যুদ্ধ করার ক্ষমতা রাখে না যুদ্ধ করার কাসি নিকটও খুঁজতে পারবে না আমার বান্ধাদেরকে তুমি এখন তাড়াতাড়ি করে বের করে নিয়ে যে ইমান দাদকে তাদেরকে নিয়ে উঠে যাও সেখানে থাকো সেখানে উঠার আগেই তারা ধ্বংস হবে এই বিষয়গুলো বিভিন্ন হাদিসে এসেছে আলামতুল কেয়ামতের ভিতরে আমরা ইয়াজুজ মাহাজ বের হওয়ার বিষয়টি আমরা আলোচনা করছি এই জন্য ইয়াজুজ মাহাজ বের হওয়ার বিষয়টি করান এবং শুনে উভয় হাদিস উভয় উভয় ভাষ্য দ্বারা প্রমাণিত হয়েছে উভয় ভাষ্য দ্বারা প্রমাণিত سو কারীম আল্লাহ তাআলা দুই জায়গায় এদের বিষয়টি উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে আর এই সুস্পষ্ট হাদিসও বিভিন্নভাবে এসেছে তার মধ্যে কিয়ামতের কোরআনে কারীমে দুই জায়গায় এসেছে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইজা ফতেহাত ইয়া জুজু মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়াসলুন ওয়া ক্বতারা আল ওয়াদুল হক ফা ইজা হি শাখাসাত আবসারু আর সেবর্তী হয়ে গেছে দেখার মানুষের চড়ক গাছ হবে তারা চোখ দাঁড়িয়ে যাবে চোখ স্পষ্ট স্থির হয়ে যাবে তারা বলতে থাকবে কাফেরদের অবস্থা তারা বলতে থাকবে হায় হায় আমাদের কি হলো আমরা তো এর মধ্যে ছিলাম আমরা তো জলেম ছিলাম কিন্তু সে তাদের সে কথা কখন কোন কাজে লাগবে না তিনি একটি আরেকটি কারণ উপায় অবলম্বন করলেন কোন দিকে কিছু একটা করতে হবে যার কারণে তিনি রাজত্ব বাড়াবেন হাত তাই যা বালাগা তিনি দুই পাহাড়ের মাঝখানে গেলেন দুই এখন যেখানে ছাদ আছে যে বাধা আছে বাধার মাঝখানে গেলেন বজেদ আিন্দুর হিমা কৌমাল্লা একাদি আফ কাহুনা কাউলা সেখানে তিনি কিছু মানুষ পেলেন যা যারা কোনো কথা বুঝে না অর্থাৎ সেখানকার লোকেরা কথা বুঝছিল না এমন অবস্থায় ছিল কল কারনাইন লো মাধ্যমে তারা এরা এসে আমাদের সৃষ্টি করেছে এরা আমাদের সন্তানদের নিয়ে যায় আমাদের সসল ধ্বংস করছে আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে ফাহাল নাজারজানা আয়লা হোমসাদা আপনি কি এমন কোনো খাজনার ব্যবস্থা করে দিবে আমরা কি খাজনা ব্যবস্থা করব যা দিয়ে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটা আমরা আপনাকে অনেক বেশি বেশি খাজনা দেবো ইত্যাদি বললেন অর্থাৎ তারা মাধ্যমে তাদের কিছু উপকার করে নিতে জোরকান্নাইন বললেন মা মাক্কানি মাক্কানি ফিরবি খাই আইন কুয়া আল্লাহ তালা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট নেই তোমাদের কোনো আমাকে সহযোগিতা করতে পারো আজ আল ভাইনকুমাই নদা আমি আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে আমি একটি পাহাড় দাড় করিয়ে দিব আতুনি জুবাইল হাদিদ আমাকে নিয়ে আসো তোমরা আতুন দাও আমরা লোহার পাত দাও আমাকে হাত থেকে সদাফাইনে লোহার পাদ দিয়ে যখন দুই রাখা হলো এবং সেটাকে কমপ্লিট করে তার পাহার মুখ বন্ধ করে দেয়া হলো কল ফুকু আগুন জ্বালিয়ে দেয়া হলো বলে ফুঁ দিতে থাকো এখন হাতটা যাওয়া যখন আগুন উত্তপ্ত হয়ে গেল কালু আহ তুমি উপরে কা আসো আমি এর উপরে তুমি আল ঢেলে আল দিয়ে তখন তার মুখ বন্ধ করে দেওয়া হলো সমস্ত তার এটার উপরে উঠতে পারলো না আমার তারা সেটাকে সিদ্ধ্র করতে পারলো না অর্থাৎ চিরে জন্য সেখানে আটকিয়ে দিলেন আর কোনদিন তারা বেরোতে পারবে না যতক্ষণ না আল্লাহ নির্দেশ আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে আবদ্ধ থাকবে এই কাজ করে দিয়েছেন আল্লাহ নির্দেশ তিনি বাস্তবায়ন করেছিলেন তিনি তিনি আলাদা নিলেন আলাদা বাচ্চা ছিলেন তিনি জোলকার নাইন ছিলেন এই জন্য কেউ কেউ বলা হয়ে থাকে তার দুইটি পাগড়ির দুটি আহ ছিল কেউ বলছেন না তিনি যেহেতু দুইটি আহ তিনি পাচম পাশ্চার্য দখল করেছেন এই তার নাম জোলকার তিনি এবং সম্রাট আলেকজান্ডার এক নন দুইটা দেখে দেওয়ার কোন উদ্দেশ্য সম্রাট আলেকজান্ডার ছিল কাফের এবং সে ছিল মুশরেক সূর্য ফুজারী অথবা মূর্তি পুজারী কিন্তু ইমানদার বাদশাহ ইমানদার বাদশাহ দ্বারা আল্লাহ তালা এই বিরাট খেদমত্তি নিয়েছেন অর্থাৎ ইয়াজুজমাহকে বন্দী করে রেখেছেন আল্লাহ তালা কোরআনে কারিমিয়ে বলেছেন সমস্ত আর ইরু অতা এর উঠতে পারেনি এর উপরে এই বাধা এই যে বাধা দিয়েছে বাধাকে অতিক্রম করতে পারেনি অমস্ততাকে সিদ্ধ করতে পারেনিমাতি তখন তিনি এটা বলেছিলেন তিনি এই পাহাড়কে চূর্ণ করে দিবেন এবং আমার রবের ওয়াদা হক হবে অর্থাৎ তারা বের হয়ে যাবে ও তারক না সেদিন আমি ছেড়ে দেবো তাদের কেউ তারা বের হবে বের হয়ে একে অফর উপর দিয়ে পাগলের মত উন্মত্ত হয়ে তারা চৌদ্দিক থেকে তারা ঝাঁপিয়ে পড়বে অন্যভাবে সুরে তারপর আমি সিঙ্গায় ফুক দেব জামায় আহম জামায় এবং হাসারের মাঠে সবাইকে একত্রিত করবো অর্থাৎ কে আলামত হিসেবে আল্লাহতালা সেটা উল্লেখ করে দিয়েছেন দুই জায়গাতেই যে পর্যন্ত না শেষ আলাদা হয়ে যাবে যতক্ষণ তারা সেটা চূন্য না হচ্ছে না তারা কেউ কেউ পায় মানব গোষ্ঠীকে তারা সম্পূর্ণরূপে শেষ করে দেবে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে এ বিষয়ে হাদিসে কি আসছে এবং আমাদের কি ঘটনা ঘটতে যাবে এরপরে কেয়া মত আগে সে বিষয়ে আরও কিছু আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হমদুলিল্লামিনবরক